السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الانبياء المرسلين نبينا محمد وعلى آله وصحابه أجمعين وعلى شامان داشتر بند عمر الله صلى الله عليه وسلم إمام أبو جافر طحوه رحمة الله صلى الله عليه وسلم با يانا اعتقاد أهل السنو والجماعة السنو الجماعة عقيدة ربوننا با إمام طحوه العقيدة نمي أم بكتو يمطر در دي اكتوان شنئ جهنة أمان در إمام بولس لين جه الجنة والنارو এখন মৌজুদা এখনো আছে না এর আলোচনায় আমরা বলেছিলাম যে ধ্বংস হবে না এবার জামাতের রাকিদা আমরা বলেছি এবং দলিল দিয়েছি জাহার নাম কখনো ধ্বংস হবে না এবং জাহার্নামের যারা ঢুকবে তাদের কি অবস্থা হবে এই বিষয়টি নিয়ে আমরা গত পর্বে আলোচনা শুরু করেছিলাম আমরা বলেছিলাম যে একটি গোষ্ঠী আছে তারা মনে করে থাকে যে জান্নাত জানার নামে যেখানে ঢুকবে যাহার কেউ ঢুকলে সেখানে চিরস্থায়ী হবে অর্থাৎ জাহার নাম থেকে কেউ বের হতে পারবে না এটা এটা হচ্ছে খাওয়ার যে মোতাজি রাখিরা যারা মোতাজিরা এবং যারা খাওয়ারে তারা বিশ্বাস করে এটা যে জাহার নাম থেকে কেউ বের হতে পারবে না এর বিপরীতে একটা গোষ্ঠী আছে যারা মনে করে থাকে জাহার নামে যাওয়ার পরে জাহার নামের কষ্ট ভোগ করতে করতে একসময় যাহার কষ্ট তাদের জন্য আনন্দদায়ক হয়ে যাবে তারা তখন সেরকম প্রকৃতিতে प्रकृत लोक हो जाए गाच गुट सर मन तेल ना बिहार आजब बजबूबार मिस्टि शांति मनजा इबने आरबी तक अनेक से अकबर बोले এরকম এই জাতীয় যারা সর্বস্বরবাদী যারা তাদের এরকম বিশ্বাস আছে এটা সম্পূর্ণরূপে কুফুরি আঁকিয়ে দেয় এটা কখনো কোনো ইমানদার বিশ্বাস করতে পারে না তৃতীয় এক ধরনের মানুষ আমরা আলোচনা করেছিলাম যারা বিশ্বাস করে থাকে যে সুনির্দিষ্ট সময়ের জন্য যাহা নামে তারা যাবে তারা চলে গেলে অন্যরা প্রবেশ করবে এরকম মনে করে থাকে ইহুদিদের ইহুদিরা তা বিশ্বাস করে তারা বলতো যে তারা সুনির্দিষ্ট সময় ইয়ে মাহাদুর দেয় সুন্দর সময় যে সময় তারা তাদের পূর্বপুরুষরা মূর্তি পূজা করেছিল সেই সময় তারা শুধুমাত্র ইহুদের এইহুদিদের কথা হলেও হয়তো তার দ্বারা কেউ প্রভাবিত হতে পারে এই জন্য আমরা সেটা উল্লেখ করলাম চতুর্থ একদম কিছু মানুষ আছে তারা বিশ্বাস করে থাকে এটা যে জাহার থেকে বের হয়ে যাবে বের করা হয়ে দেওয়া সবগুলি তারপর যাহার নাম তার অবস্থা থাকবে না থাকবে না এটা তারা বিশ্বাস করে থাকে তারা মনে করে থাকে যে যাহার নাম নিজে নিজে ধ্বংস হয়ে যাবে যেহেতু আর সৃষ্ট জিনিস বাকি থাকে না সুতরাং যেটা সৃষ্ট জিনিস বাকি যেহেতু থাকে না যেকোনো সৃষ্ট জিনিস ধ্বংসপ্রাপ্ত হয় সুতরাং যাহার এক সময় ধ্বংস হয়ে যাবে इा जान मत से। में एक रकम मन कर जहां सफहान दल कथा ष्ठ एक गोष्ठी जरा मन थे जहां नामे जा गार मत हो जा चिथकार करते करते एका शक्त हो जाए तरह कष्ट अनुभूत होना अबुल हुजाइल आलाफ नामे महतमी लोकटी विश्वास करत এরা সবাই কিন্তু ধ্বংস আমাদের সঠিক বিশ্বাস হচ্ছে বাকি দুটি কৌল আছে জাহসল জামাতের লোকেদের মধ্যে দুইটা কৌল আছে একটি হচ্ছে যে আল্লাহ তালা জাহান নামে প্রবেশ করাবেন কিন্তু এর থেকে আল্লাহ তালা বের করে নিয়ে আসবেন যারা ইমানদার ইমান আছে সামান্যত ইমান যাদের আসে বিভিন্ন কারণে তারা জাহান্নাম থেকে বের হয়ে আসবে এর মধ্যে আল্লাহতালা কিছু জিনিস তা বাকি যারা থাকবে তাদেরকে আল্লাহ তালা ধ্বংস করে দিবেন কারণ এক সময় জাহার নাম শেষ হবে এটা তারা বিশ্বাস করে থাকেন কোনো কোনো লোকে এই বিশ্বাসটা করে থাকেন এই মতটি রয়েছে চিরস্থায়ী এখানে যারা জাগবে ঢুকবে কোনো কারণ ঢুকবে ইমান যদি থাকে সেখান থেকে তারা বেরোয় আসবে আর যাদের ইমান নেই কাফের মুশরেক এবং যারা মুনাফেক এই চিন শ্রেণীর লোক যারা বড় মুনাফেকি করেছে বড় কুফুরি করেছে বড় সিরকি অন্তর্ভুক্ত বড় সিরকি ছিল এরা অথবা কারো মতে যারা সিরকি আসগর করেছে তারাও এর ভিতরে থাকবে অর্থাৎ এরা কখনও ধ্বংসপ্রাপ্ত হবে লয় ধ্বংসপ্রাপ্ত হবে না লয়প্রাপ্ত হবে না এরা চিরস্থায়ীভাবে জাহার্নাম থাকবে এবং জাহার্নাম চিরস্থায়ী হবে এই দুটি কোল হচ্ছে এই দুটি কোলের মধ্যে সর্বশেষ কলটি হচ্ছে বিশুদ্ধদের বিশুদ্ধ কৌল বিশুদ্ধ কথা এবং আহসান জামাতের এটাই এই আকিদে পোষণ করে থাকেন আল্লাহ জামাতের লোকেরা দলিলকুম যাহার নাম তোমাদের চিরস্থায়ী ঠিকানা খালেদিন থাকবে ইল্লা আল্লাহ আল্লাহ যতটুকু না চাইবেন অর্থাৎ যা আগে ঢুকার আগের সময় মুহূর্ত বা আল্লা ইচ্ছা দিন কোথায় দিতে হবে তিনি ভালো করে জানেন অন্য এত আল্লা তালা বলেছেন শকুফাফি না আর যারা যারা হবে দুর্ভাগা তারা জাহান নামে চিরস্থায়ী ভাবে থাকবে সেখানে তাদের থাকবে উচ্চ শ্বাস এবং সেখানে তাদের থাকবে দীর্ঘশ্বাস চিৎকার করতে থাকবে তারা তারা সেখান থেকে বের হবে না ফিয়া সেখানে থাকবে মাদা মোলাদ আসমান সেহেতু এগুলিও থাকবে এরাও সেখানে থাকবে ইল্লামা শর্বুক যা আল্লাহ রব চাইবে আপনার রব চাইবে তা ব্যতিত ইন্ন রব্বা কফার হাল উল্লিমা ইউরিড আপনার রব যাচ্ছে তা করতে পারেন করার তিনি ক্ষমতা রাখেন এখানে সেই আলোচনা আমরা আগে করেছি যে তারা সেখানে চিরস্থায়ী ভাবে থাকবে সেখান থেকে বের হবে না অন্য হয়তো আল্লাহ বলেছেন তারা যুগ ধরে এই জাহার নামে অবস্থান করবে সুতরাং জাহার নাম ধ্বংস হবে না এটা কোনো লয়প্রাপ্ত হবে না এটাকে আমরা ইমান এটার উপরে আমাদের ইমান রাখতে হবে এর মধ্যে দেখা যায় জাহুলসুল জামাতের একটি গোষ্ঠী যারা মনে করে থাকে যে জাহার্নাম এক সময় জাহার নাম শেষ হয়ে যাবে জাহানার মধ্যে সাহিদ থেকে বর্ণিত হয়েছে কিন্তু মূলত এগুলি বর্ণিত হয়নি এগুলি বর্ণনার ভুল বেশ কম হয়েছে বের থাকবে না কাদেরকে বলা হয়েছে অর্থাৎ জাহান নামে দুইটি স্তর রয়েছে মূলত একটি স্তর হচ্ছে যেখানে জান্নাতিরা জান্নাতি কিন্তু অপরাধ করেছে তারা প্রবেশ করেছে প্রথমে এই অংশটুকুতে কেউ থাকবে না কারণ যেহেতু ইমানের এবং তাহিদ আছে এদের সাথে জাহান নামে যারা অন্যায় করেছে কুফুরি করেছে শিরিক করেছে করেছে এদের একেরকম জাহান নামে আল্লাহ তালা দিবেন না আল্লাহ তালা জাহান্নামী দিয়ে স্তর বিন্যাস করবেন যারা ইমানদার অথচ জাহান নামে যাচ্ছে এদের যে জায়গা থাকবে সেই জায়গায় জায়গায় একটা সময় থাকবে সেখানে কেউ থাকবে না আর যারা চিরস্থায়ী জাহার নামে তারা চিরস্থায়ী জাহান্নাম থাকবে সেটা কোনো এর বিপরীত যত বর্ণনা সেগুলি আসলে এর উপরে হামল করা হবে অর্থাৎ মনে করা হবে এটাই উদ্দেশ্য এই জন্য বিভিন্ন বর্ণা আসছে অমরাদ থেকে বর্ণিত হয়েছে তিনি বলেছেন লাউআর আয়ালেজ যদি আলেজ অর্থাৎ এটা দ্বারা এটা বুঝাচ্ছে না যে আমরা বলবো যে এটা দ্বারা বুঝায় না যে তারা যোগ যোগ থাকবে অর্থ হচ্ছে তারা এরপরে থাকবে না না এটা আসক যোগ যুগ যেহেতু শেষ হবে না সময় নিঃশেষ হবে না তারাও জাহান নামে থাকবে যা জাহান নামে থাকার আর যারা থাকার নয় ও ছিল কিন্তু অপরাধ করেছে তারা সেখানে তারা ভিন্ন অংশ থাকবে জাহার নামের অংশে যেখান থেকে তাদেরকে আলাদা করে পরবর্তীতে সুপারিশের মাধ্যমে বিভিন্ন কারণে আল্লাহ তারা তার দয়া তাদেরকে বের করে জান্নার দিবে সেখানে কেউ যখন থাকবে না সে অংশটুকু নিঃশেষ হয়ে যাবে অথবা সে অংশটুকু মূল জাহান্নামের সাথে এটাকে মিলিয়ে দেয়া হবে এটাই আমাদের ইমান রাখতে হবে যারা মনে করে থাকে জাহান্নামের একটি অংশ জাহান্নামের একসঙ্গে হয়ে যাবে তাদের একটি দলিল কেউ কে দিয়ে থাকেন যে আর বলেছেন খালকা কাতাবা বান্দা যখন আল্লাহ সৃষ্টিকে সম্পন্ন করলেন তখন তিনি একটি কিতাব লিখলেন যাতে তার যা তার কাছে কাছে কাছে তার তার আর ইন্না উপরে। ইসা বা সাবাকাত গাদাবি আমার রহমত আমার ক্রোধের উপরে প্রাধান্য পাবে তারা মনে করে থাকেন যে তার রহমত হচ্ছে জান্নাত आल्ला रहमत जेहेतु जान्न से आल्ला गदब जी जहां नाम जुटू प्राधान्य पाई सी हवारे जहाान नामी जहां नामी जा रहमत स्थायी स्थायी से जहां नामी जा सब निशेष हो जाए मन थे क्योंकि यर्थ यर्थ हिन्नी दुनिया बुके रहमत सबा के कराते शुधुम्रहमत करवें जान्निदे के দুনিয়ার বুকে অনেক অন্যায় মানুষ করে পার পেয়ে যাচ্ছে কিন্তু আখরাতে তিনি অন্যায় করে কাউকে দিবেন না সেখানে তিনি আদল এবং ইনসাফ কায়েম করবেন যথাযথভাবে যার যেটা প্রাপ্য সে তাকে বুঝিয়ে দিবেন জাহান্নামীদেরকে চিরস্থায়ী জাহান্নামী রেখে দেবেন এই ইমান আমাদের আনতে হবে তারা কেউ কেউ মনে করে তারা মনে করে একসময় জাহান্নাম নিঃশেষ হবে তারা আর একটু দলে দিয়ে থাকেন যে আল্লাহ তালা বলেছেন যে আদা বা ইউমিন আদিম সেদিনের কঠিন শাস্তি আবার আল্লাহ তা বলছেন আলিম সেদিনের যন্ত্রণাদায়ক শাস্তি আবার আল্লাহ বলছেন হাকিম সেদিনের বন্দা দিনের শাস্তি এর মধ্যে সবগুলোতে বোঝা যাচ্ছে যে আজাবের ক্ষেত্রে আল্লাহ শব্দগুলি ব্যবহার করেছেন আদিম আলিম হাকিম কিন্তু জান্নাতের ক্ষেত্রে আল্লাহ তালা বলেছেন নাঈম মকিম স্থায়ী বলেছেন এবং তিনি বলেছেন যে আজাবি ওসিমান আশা ওরহমাতি আমার আজাব যাকে ইচ্ছে তাকে পাবে আর আমার রহমাত সবগুলিকে ঢেকে রাখবে আবার অন্য আয়তে আল্লাহ তবানা আসলে রহমাত আল্লাহ আপনার রহমত এবং আয়মের আপনি সবকিছু দেখে রাখছেন এসবগুলোতে তারা মনে করে থাকে যে এর অর্থ হচ্ছে যে কিছুদিন তারা জাহার নামে থাকার পরে তারা মুক্তি পেয়ে যাবে যার হয়ে যাবে কিন্তু এটা কোনোটাই দলিল নয় কারণ সুস্পষ্টভাবে কোনো কিছু প্রমাণ আমাদের সামনে নেই যে যাহার নাম ধ্বংস হয়ে যাবে এমন কোনো দলিল আমরা পাই না সুতরাং বিশুদ্ধ মত এটা যাহার নাম ধ্বংস হবে না যাহার নাম চিরস্থায়ী যাহার নাম চিরস্থায়ী যাহার নাম চিরস্থায়ী এবং যাহার যারা যাবে বিশেষ করে কাহের এবং মুনাফেক এই তিন শ্রেণীর লোক যাহার নামে থাকবে এটাই হচ্ছে আরো দলিল্লা ও আয়দ মুম সেখানে তাদের জন্য থাকবে চিরস্থায়ী আদাব আবার আল্লাহ তাল্লাহ কোরআন করিম বলেছেন সেখান তাদেরকে ফাতরা দেওয়া হবে না অর্থাৎ সুযোগ দেওয়া হো বাঁচার সেখানে হয়ে থাকবে তারা জাহান্নাম কখনো বের হতে পারবে না অন্য আয়তে বলেছেন তারা জাহ্নাত থেকে তারা জান্ প্রবেশ করবে না অর্থাৎ জাহানামিরা কখনো জান্নাতে প্রবেশ করবে না দুরূহ জিনিস কখনো সেটা হবে না অন্য আল্লাহ বলে তাদের মৃত্যু দেওয়া হবে না তারা মারা যাবে তাদের শাস্তিও কোন রকম হালকা করা হবে না শিরস্থায়ী যা লেগেই থাকবে কোনোভাবে তার ছাড়বে না অর্থাৎ যেভাবে দুনিয়ার বুকে একজন যে ঋণগ্রস্ত ঋণগ্রস্ত ঋণগ্রস্ত যে যিনি ঋণ দিয়েছেন তিনি কখনো ছাড় দেয় না তেমনি হবে জাহান্নাম তাকে তার পিছিয়ে লেগে থাকবে কখনো তাকে এই যা জাহার নামে যাবে তাকে কখনো ছাড় দিবে না এই হাদিসে আসছে স্পষ্টভাবে আসছে রসল সাল আলাম বলেছেন জাহান্নাম থেকে বের হবে মান কর আলাহ ইহাম যে ব্যক্তি ইলা বলছে সে শুধু বের হবে এটা হাদিসে আসছে এবং হাদিসে সুসফারাতে আসছে যে যারা ইমানদার তাহিদবাদী কিন্তু জাহার নামে গেছে তারা সেখান থেকে বের হয়ে আসবে শুধু তারাই তারা আমরা যারা ইমান এনেছে এবং যারা মুসলিম তারা তাদেরকে কি কাফেরদের মতো মনে কখনো নয় তোমরা কি হলো তোমরা কিরকম তোমরা চিন্তা ভাবনা করছো ইমানদার মাত্রে এটা বিশ্বাস করতে হবে যে নাম अवश्य चिरस्थायी जिसमें जहां नामे जाए केर होते ओ समस्त रोग विशेषकरमानदार जो जहर नामे जाए तरह तरह इच्छा जाके इच्छा তাকে বের করে আনবেন। এবং নিজের রহমতের ডাকে কাউকে বের করে নিয়ে আসবেন আল্লাহ দিয়ে এসবই হাজির যারা প্রমাণিত হয়েছে কিন্তু যাহার নাম ধ্বংস হবে না যাহার নাম তার জায়গায় থাকবে এটাকে আমাদের ইমান আনতে হবে সব সময় দর্শক কিন্তু আমরা আলোচনা করছিলাম ইমাম আবুজাহরমতুল্লা বক্তব্য তিনি বলেছিলেন এবং জাহান্নামের জন্য সেখানকার অধিবাসীও তিনি সৃষ্টি করেছেন অর্থাৎ দুনিয়ার বুকে কে কি আমল করবে সেটা আগে থেকে নির্ধারণ করা আছে জান্নাতে কে যাবে জাহান্নামে কে যাবে সেটাও নির্ধারণ করা আছে এটা এমন নয় যে নির্ধারণ আমরা কাজের পরে নির্ধারিত অনেকে সেটা না বুঝে বলে থাকেন একটা জিনিসই আমাদের এই নির্ধারণ হবে কাজ করে যাওয়া ভালো কাজ করে গেলে আমরা ভালো দিকে যেতে পারবো খারাপের দিকে চললে আল্লাহ তারা জোর করে আমাকে জানাতে নিয়ে যাবেন না এটাই আমাদের ইমান রাখতে হবে এই বলতেছেন আল্লাহ তালা যে ও জাহান যেহেতু যেহেতু এই জান্নাত এবং জাহান্নামের জন্য আল্লাহ তালা কিছু লোককে তৈরি করেছেন কারা তৈরি করেছে নির্ধারিত অর্থাৎ কারা জান্নাত কারা জাহার নামে যাবে সুনির্ধারিত এই জন্য আল্লাহ বলছেন আমি অবশ্যই অবশ্যই অবশ্যই অনেক জিন এবং ইন্সকে অর্থাৎ জিন এবং ইন্সের মধ্যে একটা বিরাট গোষ্ঠী জাহার নামে যাবে এটা আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছেন সৃষ্টি করেছেন তাদের জাহান্নামের জন্যই আমাদের ইমামের বক্তব্য যে খালা কালাহুমা আহলান জান্নাত এবং জাহান্নামের জন্য সুনির্দিষ্ট অধিবাসী আল্লাহ সৃষ্টি করেছেন একটা ছোট বাচ্চার জানাজাতে ডাকা হলো রসুল আমি বললাম এজন্য কতই না সুসংবাদ জাননা জানাতের একটি পাখি কোন সামানতম গুণাও তিনি করেনি ওখ এবং তাকে বললেন জান্নাত আল্লাহ তাল্ জন্য কিছু লোক তৈরি করেছেন কিছু সৃষ্টি তৈরি করেছেন সৃষ্টি করেছেন কিছু লোক সৃষ্টি করেছেন আবাহিম তিনি এগুলি সৃষ্টি করেছেন যখন তারা তাদের আহলান অনুরূপ আল্লাহ তালা জাহান্নের জন্য কিছু আহ লোক তৈরি করেছেন কিছু লোক তৈরি করেছেন অধিবাসী তৈরি করেছেন খালা লাহা কিছু অধিবাসী সৃষ্টি করেছেন হ্যাঁ খালাক হোম তিনি তাদেরকে তৈরি করেছেন তাদেরকে সৃষ্টি করেছেন ওহম ফি আসলাবে আবা যখন তারা তাদের পিতার পিঠে ছিল অর্থাৎ দুনিয়াতে আসার আগেই বহু আগে আল্লাহ তারা আগে থেকে তাকদীর নির্ধারণ করে রেখেছেন কে কোথায় যাবে সেটা সুনির্ধারিত ইমাম মুসলিম আবুদাউদ্দেব না সেহাদৃষ্টি বর্ণনা করেছেন অন্যয় তা আল্লাহ তালা বলেছেন inna khalaqnal insana min nutfatin mishajin nabtalih fajaalnahu samian basira inna hadayna inna hadaynahu asbila imma shakiran wa imma kafura nishonde alata sura dahar modhe bolchen je obosshoi obosshoi amra srishti korechi manuske nutfa theke birjo theke amshajin misrit nabtalih fajaalnahu samian basira poriksha korcher একে শ্রো শোনে এবং দেখে এরকম হিসাবে তাকে তৈরি করেছি শ্রোতা এবং দর্শক হিসাবে তৈরি করেছি, সে দেখতে সৃষ্টি করেছি মানুষকে তারপর তাকে পথ দেখিয়েছি এই পথ হেদায়ত আমা ব্যাপক হেদায়ত তারপর আল্লাহ তাহ তাদের কাউকে সৃষ্টি করেছে শুকরগুজার গুজার হিসাবে ও ইম্মা কাপুরা তা কাউকে সৃষ্টি করেছে কৃতজ্ঞ হিসাবে এখন আল্লাহ তালা সৃষ্টি যে করেছে মানুষকে তা করে দিয়েছেন এই আয়ের মধ্যে যে কেউ জান্নাতি হবে কেউ জাহান্নামী হবে সেটা সুনির্ধারিত যে জান্নাতি হবে সে হচ্ছে শুকরগুজার জাহার নামী হবে সে হচ্ছে অকৃতজ্ঞ অকৃতজ্ঞরা আল্লাহ তাকে সৃষ্টি করেছেন অথচ সে আল্লাহ তালার আইন নিয়মের বিরুদ্ধে চলে সে জাহার নামে যাবে আল্লাহ তালা তার আল্লাহ পথে চলেছে সে হচ্ছে শুকর গুজার তার জন্য আল্লাহ তালা জান্নাতি নির্ধারণ করেছেন সুতরাং জান্নাত এবং জাহান্নাম এই দুইটা जिन्हेंपूर्ण रूपे जाएम आहलान आल्ला तला जान्न और जहानाम अदिवशी आगे सृष्टि करमान रखते आल्ला तलाजन जी आता कुल्ल से हदा आल्ला सबकिू सृष्टि कर पद देखिए भलो मंद पद ভালো মন দেখিয়ে দিয়েছেন দুনিয়ার বুকে দেখিয়ে দিয়েছেন কিভাবে চলতে হবে চলবে চলার পরে আখেরাতে কোথায় যাবে সুনির্দারিত সন্দেহ করার কিছু নেই করব অনেকে বলতে পারেন হ্যাঁ আমল করব এই জন্য যে আমরা তো জানি না আমরা কোথায় যাচ্ছি আমাদের দায়িত্ব হবে যে আমরা কাজ করে যেতে হবে রসুল্লাহাম জন্য বলেছেন তোমার তোমার তুমি কাজ করে যাও তোমার দায়িত্ব নয় এটা খোঁজা তুমি কোথায় তোমার জান্নাতের লেখা করবো আল্লাহর দিন কে মেনে চলা তার শরীয়ত মেনে চলা এর উপরে নির্ভরশীল হবে আমার সৌভাগ্য বা আমার দুর্ভাগ্য যদি মানে সৌভাগ্য না মানলে দুর্ভাগ্য এখানে কয়েকটা মনে আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ দুনিয়াতে যা যা সৃষ্টি করেছেন তা মূলত দুই ধরনের একজন সৃষ্টি আছে যা আল্লাহ নির্দেশকে মেনে চলছে তাদের কোন নির্ধারিত কোনো অনুভূতি নেই যেমন সূর্য পূর্ব দিকে উঠছে পশ্চিম দিকে চা আল্লাহ বলছে রাত দিন করছেন আল্লাহ তালা এইভাবে করছেন আরেক জনের সৃষ্টি আছে তাদের অনুভূতি আছে অনুভূতি আছে তারপর এই অনুভূতি যাদের আছে তারা আবার তিন ভাগে বিভক্ত এক ধরনের যারা ভালোই শুধু করতে পারেন যেমন মালাইকারা আরেক ধরনের অনুভূতি আছে মানুষের যারা যারা খারাপ শুধু করেন যেমন শয়তানগুলো আরেক ধরনের মানুষ আসে আরেক ধরনের সৃষ্টি আছে আল্লাহ তারা যারা ভালো মন্দ উভয়টা করতে পারেন তার হলে মানুষ মানুষ ভালো উভয়টা করতে পারে শৈতানরা শুধু খারাপই করে আর মালাইকার শুধু ভালোই করে এটা আমরা বললাম আবার যারা আবার যারা মানুষের মধ্যে আবার তিন ধরনের মানুষ আছে যারা আল্লাহ ফেরেস চরিত্র অবলম্বন করতে চায় আবার মানুষ আরেক ধরনের মানুষ যারা শৈতানের চরিত্র অবলম্বন করতে চায় আরেক ধরনের মানুষ আছে যাদের মধ্যে ভালো মন্দ উভয়টাই আছে এ বিষয়ে আমরা পরবর্তী অন্য সময় আরও শুনবো আল্লাহ আমাদের বুঝার তো অভিযান করো আসসালামু আলাইকুম বরহমাতবরক